بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل ما تولى ونصله جهنم وَسَاءَتْ مَصِيرًا السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصنع عليه لفاية كل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مد له ولا ضد له لا مثال له ولا مثيل له. وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البسيط وأشهد أن محمد عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونسح الأمة وكشف بإذن ربه الأمة وتركنا على بيضا غيلها كنهارها لا يزيد عنها إلا هالك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 هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تقول اسم من قائل قل ان ننبئكم بالاقصرين اعمال الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا ان تبارك الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا اعلمن رجالا ياتون يوم القيامه اعمالهم كاعمال جبال تهامه ثم يجعلها الله سبحانه وتعالى هباء منثورا قلت يا رسول الله صفهم لنا হজুর হুম ইজা বিমা যা সমান আজকের এই আয়োজনের পরিচালক সম্মানিত উপস্থিতি দিনী বাইরা শুরুতেই আল্লাহাবুল আলমীর অসংখ্য অগণিত সুপর গা হচ্ছি যে মহানরা পুলিশ তোমার চালান আমাদেরকে সনাতন বাদি বাধায় করার পর গুরুত্বপূর্ণ এক দিন মজলিসি একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এজন্য আল্লাহ আল্লাহব্বুল আলমীদের সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এরপরে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পথের জ্যামের কারণে আসলে যে সময় আমাদের উপস্থিত হওয়ার কথা ছিল আমরা সেই সময় উপস্থিত হতে পারিনি এই জন্য আল্লাহাবুল আলমীদের কাছে প্রথমে ক্ষমা চাই তারপর আপনাদের কাছেও ক্ষমা চাই যেন আল্লাহ সুবাহ আওতারা আমাদের সবাইকে আমাদের প্রতিভিচ্ছি জন্য আল্লাহ হব্বুল আলামিন মেহরবাণী করে ক্ষমা করে দেন বলুন আমি সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সাথে আজকে আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার জন্য চেষ্টা করব আর এই বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রয়োজন সেটি হল আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে ব্যবসা করছি আমাদের দুনিয়ার যে ব্যবসা আছে এই ব্যবসায় আমরা প্রত্যেক বছরেই একটা ব্যালেন্স শিট তৈরি করি ঠিক না একটা হিসাব ফাইনাল একটা হিসাব তৈরি হয় যে ফাইনাল হিসাবের পরে আমরা বুঝতে পারি যে আমার যে ব্যবসায় ব্যবসায় কত টাকা আমি পুঁজি খাটালাম কত টাকা আমার ব্যবসা থেকে মানে ইনকাম হল কত টাকা আমি লাভ করতে পারলাম এটা প্রত্যেকটি ব্যবসায়ী প্রত্যেকটি ব্যক্তি মূলত তার ব্যবসায় একটা হিসাব করছেন দুনিয়ার জীবনের ব্যবসা দুনিয়ার জীবনের ব্যবসায়ের মধ্যে আমরা আমাদের ইনভেস্ট নিয়ে চিন্তা করি আমার যে মূলধন আছে মূলধন নিয়ে চিন্তা করি আর এই ব্যবসায় যদি কোনো কারণে মূলধন হারিয়ে যায় একজনকে আপনি ব্যবসায়ের জন্য টাকা দিলেন আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিল নেওয়ার পরে দেখা গেল যে এক বছর পর যখন আপনি হিসাব বসতে গেলেন বললেন যে ভাই আপনি তো পঞ্চাশ টাকা দিয়েছেন আমার কাছে তো এখন কোন টাকা পয়সা নেই তাকে আপনি ব্যবসায়ী বলবেন কিনা দুনিয়ার কেউ তাকে ব্যবসায়ী হিসেবে করবে কিনা কারণ হচ্ছে যে মূলধনই হারিয়ে ফেলেছে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এর জন্য আল্লাহাবুল আলামিন আল্লাহ বান্দাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন তোমরা যারা মূলধন হারিয়ে ফেলতেছো ব্যবসার জ্ঞান না থাকার কারণে সতর্ক হয়ে যাও আগে নিজের মূলধন কি সেটা জানতে হবে ব্যবসায়ের কাজ কি সেটা জানতে হবে তারপরে এই ব্যবসায় লাভটা কি সেটা আগে বুঝতে হবে এই কাজটি যদি আমরা বুঝতে না পারি উপলব্ধি করতে না পারি তাহলে আমরা সত্যিকারা ব্যবসা করতে পারবো না আল্লাহ তারা কোরআনে কারিমের একটি ছোট্ট সুরার মধ্যে এই বিষয় ইঙ্গিত দিয়েছেন এই সুরাটি এত গুরুত্বপূর্ণ যে এই প্রসঙ্গে মাম সাপি রহমতুল্লাহ বলেন যদি আল্লাহাব আলম এই সুরাটি ছাড়া পুরা পুরো অবতীর্ণ না করতেন শুধু এই সুরাটাই অবতীর্ণ করতেন তাহলে এই উন্মতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত এমন একটি সুরা ছোট্ট তিন আয়াতের একটি সুরা সুরাতুল আস আমরা অনেকেই জানি এখানে আপনার মূলধন কি আপনার ব্যবসার পদ্ধতি কি এবং আপনার ব্যবসার লাভ কি সবটাই কিন্তু এখানে দেওয়া উল্লেখ করা আছে মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে মানুষের যে মূলধন সহ তার ক্ষতি হয়ে যাচ্ছে এই বিষয়ে গুলো আল্লাহ সুবান ও তারা এ আয়তের মধ্যে স্পষ্ট করেছেন দুনিয়ার ব্যবসা নিয়ে আমাদের অত হেরেক নেই দুনিয়ার ব্যবসায়ের মধ্যে সবাই নগদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে ফলে এই প্রার্থী জীবনের ব্যবসায় খুব কম লোকেই আছে যে ক্ষতিগ্রস্ত হয় তারা হিসাব প্রশেই তার ব্যবসার ব্যাপারটি খুব সতর্কতা অবলম্বন করতে পারে আমাদের এখানে যে আলোচনা সেটা হচ্ছে আর তিজি আর তোমা আল্লাহ আল্লাহ আব্দুল আলমিনের সাথে আমি যে ব্যবসা করে যাচ্ছি আল্লাহ আব্দুল আলমিনের সাথে আমার যে ব্যবসা এই ব্যবসায়ী সত্যিকার অর্থে আমি কি লোকসানের মধ্যে আছি না আমি লাভের মধ্যে আছি আল্লাহ না হয় সেখানে তাহলে দুনিয়ার ব্যবসায় আপনি যতই লাভ করেন না কেন আপনার এই লাভ কোন কাজে আসবে না আল্লাহ তালার সাথে ব্যবসায় বিষয়ে এই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ আব্বুল আলমিনত শব্দটি আরবি ভাষায় অনেক সময় প্রচলন ছিল তেজারত শব্দটি আল্লাহ হাবুল আলমিন যেত যে কয়েকটি আয়াতের মধ্যে ব্যবহার করেছেন তোর মধ্যে অধিকাংশ আয়তের মধ্যেই আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর সাথে ব্যবসায়ের ব্যাপারে তেজারত শব্দটি ব্যবহার করেছেন আল্লাহের সাথে এই ব্যবসাগুলো তো এমন ব্যবসা যে ব্যবসায় কোন ব্যক্তি যদি সফল হতে পারে তার দুনিয়াতেও সফলতা রয়েছে তার আখেরাতেও সফলতা রয়েছে তার সফলতা হবে তারপরে করা হবে। তাই অস্ব বানাবো তারা দুনিয়ার জীবনে যে ব্যবসা রয়েছে এই ব্যবসায়ের ব্যাপারে অত বেশি গুরুত্ব দেন নেই তাহলে এই ব্যবসায় আপনি কি সফল হবেন কি হবেন না সেটা আপনার বিষয় কিন্তু আখরাতের যে ব্যবসা যেটা আল্লাহ ব্যবসা এই ব্যবসায় যদি আপনি সফল হতে পারেন তাহলে কিন্তু আপনার দুনিয়ার ব্যবসায় আপনি নিশ্চিত ব্যাপারে আল্লাহ তারা আমাদেরকে বলতেছেন তোমরা যারা ইমানের ঘোষণা দিয়েছ ইমান এনেছ তোমাদেরকে তোমাদেরকে ব্যবসায়ের সংবাদ দেবো না আল্লাহুল আলমিন আমাদেরকে জানাতে চাচ্ছেন সেই ব্যবসাকে আমরা অনেকেই মনে করি যে মনে হয় এটা ব্যবসা না কারণ আমরা মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করি আদায় করে থাকি এটাকে আমরা মনে করে থাকি যে এক ধরনের ধারণা হচ্ছে যে যাক আল্লাহ আল্লাহ খরচ করছেন এই জন্য আদায় করতেছি আরেক ধরনের ধারণা হচ্ছে যে মসজিদে আসলাম বাসায় বেকার থাকার চেয়ে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করলাম আল্লাহ মিল্লা করলাম এই এটা কি দুনিয়ারকে ও কথা বলবে না যে এটা ব্যবসা এটা যে ব্যবসা এই কথা দুনিয়ারকে ওটা ধারণাও করবে না আমরা ব্যবসায় মনে করে যে আমি মাল মালামাল বিক্রি করবো আর নগদ কে আমার ইনকাম হবে লাভ হবে বলছেন গুণ তোমরা যারা ইমান তোমাদের তোমাদেরকে একটি ব্যবসায়ের খবর দেখবিন এই ব্যবসায়ের পরিণতি আছে এর রেজাল্ট আছে এর সবচেয়ে বড় রেজাল্ট হচ্ছে তোমাদেরকে যন্ত্রণালয়ের যে শাস্তি আছে এই শাস্তি থেকে তোমাদেরকে এই ব্যবসা তোমাদেরকে মুক্তি দেবে পরিত্রাণ দেবে তোমরা দুনিয়ার যে ব্যবসায়ের কথা বলছো এই ব্যবসায়ের মাধ্যমে আখেরাতের শাস্তি থেকে মুক্তি পেতে পারবে পারবে কিনা কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তি রয়েছে ওই শাস্তি থেকে তোমরা নিজেরা মুক্তি লাভ করতে পারবে সোমাই জাহাড়ি এই ব্যবসায়ের কথা আল্লাহ সুবাহের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ব্যবসায়ের পরিচয় দিয়েছেন ব্যবসা আমি পুরা ব্যবসা সম্পর্কে আলোচনা করার আমার হাতে সময় নেই এই আমি ব্যবসায় ওই সাইড নিয়ে আলোচনা করব না আপনাদের কাছে আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে এই এই ব্যবসা করতে গিয়ে দশ দল লোক নিজেদের ব্যবসার যে মূলধন রয়েছে এই মূলধন সহ খাসার মধ্যে চলে যাচ্ছে লোকসানের মধ্যে চলে যাচ্ছে কিন্তু খবর নেই ধারণা করতেছে তারা যে মনে হয় ব্যবসায় হচ্ছে ভালো আসতেছে কিন্তু বাস্তব কথা হচ্ছে এরা ব্যবসা করতে গিয়ে এদের সবটাই বরবাদ হয়ে যাচ্ছে তাদের এই ব্যবসায়ের মধ্যে যে লোকসান হচ্ছে লোকসানের দিকগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। লোকসানি আজকে আলোচনার মধ্যে কথা বলবো না তাদের কথা আল্লাহ সুবান তারা কোরআনিক মধ্যে আরেকটা আয়াতের মধ্যে পরিচয় দিয়েছেন কোরআন আল্লাহ বলেন বলুন তোমাদেরকে কি আমি এই সংবাদ দেবো না তোমাদেরকে কি জানিয়ে দেবো না তাদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল আছে আমল লাইজি এমন নয় আমল আছে কিন্তু আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যাপারে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব না তাদের সংবাদ কি তোমাদেরকে দেবো নাক্ষ জীবনে যাদের সকল প্রচেষ্টা সফল কাজ ব্যর্থ হয়ে গিয়েছে নিষ্ফল হয়ে গিয়েছে অথচ তারা এই ধারণা করে যে তারা সবচেয়ে ভালো কাজ করতেছে তাদের আমল আছে তাদের ধারণা হচ্ছে তারা আল্লাহওয়ালা কাজ করতেছে তাদের ধারণা হচ্ছে তারা আল্লাহ তারা নৈকট লাভ করার কাজ করতেছে আপনি একজন একজন করে যদি খবর নেন আপনি দেখতে পাবেন যারা আজকে বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে যারা আজকে শিল্পের মধ্যে লিপ্ত রয়েছে যারা আজকে ইসলামের নামে বিভিন্ন রয়েছে যারা আজকে মুসলিম হওয়ার পরেও আল্লাহ নির্দেশনা বাদ দিয়ে নিজেদের প্রত্যেক অনুসরণ করতেছে করতেছে তারা কেউ কি কোনদিন কথা মনে করতেছে যে আমি খারাপ কাজ করতেছি আপনি নিষেধ করতেছেন কেন আল্লাহর কাছে তো দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করা যায়জ কিনা যায় দোয়া করা যায়জ কিনা যায় তো কেন আপনি নিষেধ করতেছেন কেন আপনি নিষেধ করতেছেন কত অনুযায়ী আপনার কত অনুযায়ী আপনাদের কত অনুযায়ী এটা তো জায়জ হওয়ার কথা ছিল কিন্তু সালাতের পরে ইমাম সাহেব সালাম দিয়ানোর পর ইমাম সাহেব আল্লাহ এই যে মনে করতেছেন সম্মিলিত সবাইকে নিয়ে এটা যায়জ না যায়জা আপনার উল্টা বুতোয়া দিচ্ছেন আগে আপনার বললেন যায়জ এখন বলতেছেন না যায় সমস্যাটা কোথায় এখানে তো কোন সমস্যা দেখি না আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর কাছে তার না যাইজ খেল তারা সবাই এই ধারণা করে আছে যে আমি যে কাজটি করছি আমি যে কাজের মধ্যে লিপ্ত আছি এটা সবচেয়ে ভালো কাজ এটা সবচেয়ে আল্লাহ কাজ এই কাজের মাধ্যমে সবাই জান্নাতে যেতে চায় সবাই জান্নাতে যেতে চায় কিন্তু আদৌ এটা জান্নাতের কাজ কিনা এই বিষয়টি নিয়ে শেখুল ইসলাম এবং ইব্রাহিম ফবাইদের মধ্যে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন যে দশ বলল দশটি কাজ এমন? আশেরা তো এগুলো আমল বয়েটাই বরবাদ হয়ে যাবে কিন্তু আমলকারী ব্যক্তি মনে করবে যে সেসব কি উত্তম আমল করে যাচ্ছে এর মাধ্যমে উপকৃত হওয়ার কোন সুযোগ নেই না দুনিয়ার জীবনে এর মাধ্যমে কোন রেজাল্ট আপনি অর্জন করতে পারবেন না আখেরাতের জীবনে আপনি এর মাধ্যমে কোন রেজাল্ট অর্জন করতে পারবেন দুনিয়ার জীবনেও আপনি কোনো রেজাল্ট পাবেন না কোনো ফল পাবেন না আখেরাতেও এর কোনো ফল পাবেন না এক নম্বর পয়েন্ট বন্ধুগণ একটু মনোযোগ যে বিষয়গুলো বুঝতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে লা এমন আইন এমন জ্ঞান যে আমল করা হয় না আইন অর্জন করা হচ্ছে আমলের জন্য নয় আজকাল তো অনেককে দেখা যায় আমাদের বন্ধুদের মধ্যে অনেক বন্ধুদেরকে আমরা দেখতে পাই কয়েকটা বই পড়ে আর ফেসবুক আর ইউটিউব বক্তব্য শুনে নিজে ফটো আসলে করছেন মাঝে মাঝে নিজেকে বড় আলেম মনে করে থাকেন এবং নিজের আমলে কোনো পরিবর্তন নেই আইন মাধ্যমে যদি কোনো আলেমের আমলের পরিবর্তন না আসছে তাহলে বুঝতে হবে তার মধ্যে তিনি উল্লেখ করেন তিনি বলেন আইলমের মর্যাদা শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে আমলের কারণে অন্য কোন কারণে মধ্যে এবং রসুল্লাহ উল্লেখ করেছেন এখানে আলেম ক্লাসের সার্টিফিকেট আছে তাকে বোঝান নাই আলেম বলতে মাদ্রাসা থেকে কামিল পাস করেছে তাকে বোঝান নাই আলেম বলতে মানুষ থেকেওরা হাদিস পাস করেছে তাকে বোঝান নাই। যদি আলেম বলতে মাদ্রাসা থেকে দাওরা আদিজ পাশ করার আগে বোঝানো হতো তাহলে আল্লাহ নবী সালের সাহাবিদের মধ্যে কেউ দাওরা আদিজ পাস করেন করছেন কিনা হ্যাঁ সাহাবিদেরকে বাদে দিলাম মনে করল সাহাবিদের সময় ছিল না সাহাবিদের পরবর্তী সময় তাবি যারা ছিলেন তারা কেউ দাওরা আদিজ পাশ করছেন কিনা তাবিদের পরবর্তী সময় যখন আহমতুল ইস্তেহাদ আসলেন ইমাম আবনীব রহমতুল্লাহ রাই দাওরা আদিজ পাশ করছেন কিনা এবং হাদিসের মধ্যে বলা হয়েছে সেই আলেম মূলত এই আপনার যে সার্টিফিকেটারি আলেম এই আলেম নয় বুঝতে পেরেছেন কিনা আল্লাহ পরিচয় জানে না রাসুলের পরিচয় জানে না ইসলামের পরিচয় জানে না এমন ব্যক্তিকে আপনি মনে করতেছেন আলেম এটা আলেমাস তার কাছ থেকে তার কাছ থেকে এম নেওয়া যায় না এর জন্য আলেমদের প্রথম পরিচয় হচ্ছে যিনি আই অর্জন করবে তিনি ওই আইল অনুযায়ী আমল করবেন আইন অনুযায়ী যদি আমল না থাকে তাহলে তাকে আলেম বলা হয় না বুঝতে পেরেছেন আল্লাহুল বলছেন যে আমার বান্দাদের মধ্য থেকে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহকে কেমন মাত্র আলেমরা ইভয় করে কেমন মাত্র আলেমরা করে কারণ আলিমদের এমন কারণে তারা আল্লাহ হাবুল আলমিনকে সবচেয়ে বেশি ভয় করবে কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় আপনি যদি দেখেন আলিমরা আল্লাহ তালাকে ভয় করে এটা কি করতে পারবেন এখন বরং আলেমরা দুনিয়ার সবাইকে ভয় করে আলিম তোকে কেউ ভয় করে না ঠিক কিনা হ্যাঁ আলেমরা আল্লাহ হাবুল আলমিনকে ভয় করেছিল যাদের অন্তর্বর্তী আল্লাহ রাবুল আলম যে তাকুয়া ভরপুর ছিল পরিপূর্ণ ছিল ফলে তাদের অবস্থা এমন ছিল যে তাদের এই তাকুয়ার কারণে দুনিয়ার সবাই এমনকি খালিফা রাজা বাদশাহ সুলতান আমির ওজির যারা ছিল সবাই তাদেরকে বয় করত তারা আলেমা কাউকে ভয় করতো না আল্লাহকে ছাড়া তারা আল্লাহকে যারা কাউটে বের করত না তারা আল্লাহকে যারা কাউটে হালাবির ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং হালাবির হুতুলারাই তিনি সিরিয়ার ধনেশকের বড়বর্ষীদের মধ্যে পদ্মা জিতেন এবং সেখানে হাদিসের দাস জিতেন একদিন খলিফা তার আশেপাশের সাংগবাঙ্গ যারা ছিল এদের সবাইকে নিয়ে তিনি আসলেন ইমাম হালাবি রহমতুল্লার সাথে সাক্ষাৎ করবেন আহলি আদিসদের মধ্যে একজন ছিলেন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তিনি তার সাথে সাক্ষাৎ করবেন খলিফা আসলেন তিনি মসজিদের মধ্যে দার্স দিচ্ছিলেন মসজিদের মধ্যে দার্স দিচ্ছিলেন দার্স আদিস দিচ্ছিলেন ইমাম রহমতুল্লা কিছুক্ষণ ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন আমরা আমাদের যদি যুগে মনে করে থাকি যে যত হাবাগোবা হবে তত বড় আলেম হবে ব্যাপারটা এখন এটা একটা গলত বা সালা এটা একটা দল বাড়া হাবাগোবা ব্যক্তি আলেম হয় কিভাবে যার মাথার প্রতি হিরু নেই সে তো এম নিতে পারবে না দিন যার কাছে থাকবে সেই সকল দিক থেকে যার কাছে সেই সকল বিষয়ের জ্ঞান তার কাছে থাকবে সে বুনতে পারবে সব বুঝবে হাবাগবা বলে চলবে ইমাম রহমতুল্ল আলাই তিনি দাস দিচ্ছেন এমন সময় তিনি লক্ষ্য করলেন যে দরজা দিয়ে খলিফা এবং খলিফার সাংঘাঙ্গ যারা আছে খলিফার সাথে একদম লোক দরজা দিয়ে প্রবেশ করে আসছে তখন ইমাম রহমতুল্লা আলাই আস্তে করে কোনদিকে না তাকিয়ে তিনি তার পা তিনি যে অবস্থায় বসা ছিলেন মুরাব্বা অবস্থায় মোতারাম অবস্থায় বসা মানে চার পা হয়ে তিনি বসা ছিলেন এমন অবস্থায় তিনি আস্তে করে ইমাম করে তাই তিনি তার ডান পাকে লম্বা করে দিলেন ডানটাকে লম্বা করে দিলেন যখন ডান পাকে লম্বা করে দিলেন খলিফা প্রবেশ করছে মসজিদ মসজিদের মধ্যে তিনি তার পাকে লম্বা করে দিলেন খলিফা বুঝতে পারছেন থেমে গেলেন খলিফা খলিফা থেমে গিয়ে ইমাম হালারু রহমতুল্লালার কাছে আসলেন না খলিফা তার উপস্থিত যারা তার সাথী ছিল সাথীদের মধ্যে একজনকে বললেন যে এই যে স্বর্ণ মুদ্রার যে একটা কিস একটা থলে আছে এই থলেটা ইমাম সাহেবকে দাও আর ওনাকে বলো যে আপনার ছাত্র যারা আছে আশেপাশে যারা আছে তাদের মধ্যে এটা বিতরণ করার জন্য খলিফা আসছে আপনাকে সালাম বলেছেন তিনি বিতরণ করার জন্য দিয়ে গেছেন। খলিফার ইমাম সাহেবের কাছে আসলেন না খিফার পক্ষ থেকে লোকটা আসলো এসে ওই স্বর্ণ মুদ্রার যে থরিটা আছে থরিটা মানে দেখে বললো যে খলিফা এসেছেন আপনাকে সালাম দিয়েছেন আর এই স্বর্ণ মুদ্রা আপনাকে মানে আপনার যে সমস্ত আশেপাশে আছে এদেরকে বিতরণ করার জন্য খলিফা বলেছেন বলে যে খলিফাকে বলো খলিফাই জানে কার মধ্যে বিতরণ করতে হবে আমার জানা এই বিতরণ এটা কার মধ্যে বিতরণ করতে হয় এটা আমার নেই খলিফাকে বলো যে খলিফার স্বর্ণ খলিফা নিজেই বিতরণ করে লোকদের মধ্যে দিয়ে দেখ আমি এই স্বর্ণ মুদ্রা রাগবোরা রাখতে পারি না তিনি ফিরে গেলেন ফিরে গিয়ে খলিফা বললেন যে সে স্বর্ণ মুদ্রা রাখতেছেন না তিনি বলতেছেন আপনাকে বলতেছে আপনি যাদের যাদের পছন্দ করেন বিতরণ করে দেন তখন তিনি খলিফাকে খলিফা বললেন ঠিক আছে ওনাকে বলো যে আপনি রেখে দেন আপনি যেভাবে খুশি যাকে খুশি আপনি বিতরণ করেন আপনি আপনি রেখে দেন তখন ইমাম হালাবি আর তোমার খলিফাকে বলে দাও যে তার মেলে দিতে পারে সে তার হাত কোনদিন মানুষের মেলে না সে তার হাত মেলে না আমাদের ওনামাই ক্রামদের আল্লাহ তার ভয় তাদের মধ্যে অন্তরের মধ্যে এত বরফ ছেড়েছে তারা দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে নেই বরং করত বুঝতে পেরেছেন কিন্তু এখন বর্তমান সমস্যা হয়ে গেছে যে আমাদের আল্লাহর ভয় আমাদের উঠে গিয়েছে আলমদের মধ্যে নেই ফলে আলমরা এখন দুনিয়া সব কিছুকে ভয় করে আলেমদেরকে কেউ ভয় করে না আসে কিনা আলেমদের কেছে কখনো দুই আলেমদের কাছে ছিল না অস্ত্র আলেমরা মানুষের সন্তুষ্টি মানুষের আনুগত্য মাধ্যমে আলেমগণ মানুষের কাছে সন্তুষ্টি লাভ করেছে এবং মানুষ তাদের করেছে কিন্তু যতই আলেমদের আইন সাথে যতই এর আমলের সম্পৃক্ততা হারিয়ে যাচ্ছে আমল তৈরি সরা যাচ্ছে ততই আপনি দেখতে পাবেন আমার বন্ধুগণ মানুষ আলেমদের প্রতি হয়ে যাচ্ছে আলেমদের প্রতি মানুষের যে আন্তরিকতা আছে যে আবেগ আছে যে সম্মান আছে যে অনুভূতি আছে সবটাই হারিয়ে যাচ্ছে এর একটিমাত্র কারণ হচ্ছে এলমের সাথে সম্পর্ক না রেখে শুধুমাত্র এল শুধুমাত্র এলম নিয়ে আমরা ধরাদি করতেছি আমল ভিতরে নেই ছোটবেলায় আমরা যখন পড়তাম আমাদের সে তো বলতে পারবেন আমাদেরকে আরবি সাহিত্যের মধ্যে পড়াতো একটা মানে অনেকগুলো সুন্দর সুন্দর কথা আমাদেরকে তখন পড়াতো তার মধ্যে একটা আরবি আমার এই মুহূর্তে মনে পড়েছে পড়াতো যে আমালিন আমাল আমার ছাড়া যদি কোন আইন কেউ অর্জন করে থাকে এটা হচ্ছে বিলা ফল গাছের মতো যে গাছের ফল নেই এই গাছের কোনো দরজ আছে কিনা কোন মর্যাদা আছে কিনা শুধুমাত্র কাজ জানানো ছাড়া আর কোনো কাজে লাগবে কিনা আম গাছ আম দেবে এজন্য এর দরজ আছে এর মর্যাদা আছে অন্য ফলের কাজ লিচু গাছ লিচু দেবে জন্য দরজ আছে কিন্তু যে গাছের ফল নেই এর প্রভাব ফলে যদি আমলবিহীন হয় তাহলে এই অ্যানটা পণ্ডস এতে পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে আমরা অনেকে মনে করেছি এটা আল্লাহর সাথে মনে হয় অনেক বড় তেজার হয়ে যাচ্ছে আমার অনেক বিশ্বে অগ্রসর হয়ে যাচ্ছে সেগুলো ইসলাম মোহ্লা এক নম্বর পয়েন্টে এলকে এনেছেন জন্য আইনের মধ্যে সবচেয়ে বড় ধরনের সমস্যা রয়ে গেছে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সত্যিকার এল অর্জনের ক্ষেত্রে যখন আপনার নিয়তের মধ্যে বিশুদ্ধতা না আছে তখন দেখা যায় যেমন আমল নেই যেমন এলমের উদ্দেশ্য খারাপ করেছে কেন আলেনদের সাথে ঝগড়া করার জন্য আপনি দেখতে পাবেন এখন একজন লোক আছে বারবার ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দেখা যায় মুনা করার জন্য বহস করার জন্য ঘোষণা দিচ্ছে লক্ষ টাকার উপর কি আপনি এই জুয়েবাজি আপনাকে কে শিখাল লক্ষ টাকা দিয়ে আপনি কিসের মানে কিসের বহসের কথা ঘোষণা দিচ্ছেন এই জুয়েবাজি আপনাকে কে শিখাল কেন আপনি এই কাজ করতেছেন এটা দিনের বিষয় এটা মোনাজার বিষয় নয় হতে পারে যেমন করে আপনার আপনার সাথে একজন কোথায় নাও পারতে পার এখন আমি যদি একজনের সাথে কোন কারণে আমার বক্তব্যে মানে হারিয়ে যাই তাহলে কি আমি আমার ইসলাম থেকে ত্যাগ করে মুসলিম হয়ে যাওয়ার ব্যাপারটা হবেন কি না অব্যাহত না প্রশ্নই আসি না এই জন্য ইমাম আহমদ রহমদ্দুল্লাহ তোমার সাথে আমি মোনাজারা করি তোমার সাথে আমি দিনের ব্যাপারে ঝগড়া করি তখন তিনি বললেন যে তোমার সাথে ঝগড়া করার কোন দরকার নেই এই নিয়ে মোনাজারা করার প্রয়োজন নেই আমি তো কনফিউশনের মধ্যে নেই তুমি যদি কনফিউশনের মধ্যে থাকো তোমার যদি কোনো কারণে সন্দেহ থেকে যায় তোমার দিনের ব্যাপারে তাহলে তুমি চেষ্টা করো তুমি তোমার দিনটাকে মজবুত করার জন্য তুমি জানার জন্য চেষ্টা করো এটা তোমার মোনাজার জন্য বন্ধুগণ বলছিলাম করা হয় না আজকে এই প্রকারের এলমেরই চর্চা হচ্ছে অনেক বেশি আমলের সাথে যে এলমের কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই আমরা অনেকে মনে করে থাকি যে এই এলমটা বেশি গুরুত্বপূর্ণ একজন আমাদের প্রশ্ন করল সাইফুল্লাহ ভাই আদ হাউমা সালাম এই দুইজনের যে বিয়ে হল বিয়ের মহরানাটা কি ছিল একটু বলবেন কিছুের কাজটা কি আল্লাহ কবির যে আমাদের সাথে সম্পৃক্ত নয় এই মধ্যে কোন ফায়দা নেই নবী সাল্লা শিক্ষাদের নেই প্রয়োজন নেই দেখতে পেয়েছেনগুলো প্রশ্ন হওয়ার দরকার ছিল তারপরে কেন করেন নেই কিন্তু অনর্থক প্রশ্ন সময় নষ্ট করার দরকার নেই আল্লাহ নবী সাল্লাহামের সময় এর চেয়ে আরো মূল্যবান একসাড়ি এসে প্রশ্ন করলেন ইয়ার্লাহ না কেমন তখন হবে প্রশ্নটা খুব পছন্দ হয়েছে কি না না হতেও পছন্দ হয়নি কেমন কখন হবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না এখন বর্তমানে আমাদের কিছু বন্ধু ভুল কাজ করতেছেন সেটা হলো এই কে আমার কখন হবে মাহি কখন আসবে ইয়াজুজ মাজুজ কখন বের হবে মনে হয় যেন তিনি এগুলো আবিষ্কার করে নূতন করে বের করে দিচ্ছেন নউজালে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের দায়িত্বের মধ্যে শিক্ষা নিয়েছেন কেন যাতে করে আমরা এই আলামত গুলো থেকে নিজেরা সতর্ক হতে পারি নিজেদের আমলের মধ্যে পরিবর্তন আনতে পারি নিজেদের চিন্তাধারায় পরিবর্তন আনতে পারি এই কাজটির এ দায়িত্ব কে নিবে এ দায়িত্ব মুসলিম নয় এ দায়িত্ব মুসলমানদের নয় বন্ধুগণ এই আইনের কোনো প্রয়োজন নেই ফলে আল্লাহ নবী সাল্লাহ্লামের কাছে এই সাহাবি যখন প্রশ্ন করলেন হবে তখন আল্লাহ নবী সাল্লাহাম তার প্রশ্নের উত্তর দিলেন না উত্তর না দিয়ে তারা প্রশ্ন করলেন উত্তর না দিয়ে কি করলেন তাকে প্রশ্ন করলেন সেটা আগে বলো বুঝতে পেরেছেন সতর্ক করে দিয়েছেন মতন জন্য কি কি জিনিস প্রস্তুত করেছ সেটা বলো ব্যাপারটা এমন মনে হয় অনেক প্রস্তুতি নিয়ে বসে আছে আমার তো দাঁড়াতাড়ি হয়ে গেলেই ভালো এই জন্য নবীশাল প্রশ্নের উত্তর না দিয়ে যেটা উত্তর দরকার নেই সেটা নবীশল উত্তর দেন বুঝতে পেরেছেন কিনা রূপ করার মধ্যে দেখেন এস আপনাকে প্রশ্ন করবে রূপ সম্পর্কে আপনার মাথার মধ্যে আর আমার মাথার মধ্যে অতটুকু ভিলু অতটুকু ডিলেক্ট দেয়া হয়নি পারবেন না কেন পারবো না আমি তো পারবো বুঝাইলে পারবো না কেন আপনি আপনাকে বুঝাইলে পারবেন না কারণ আপনার এই বুঝের মধ্যে যে সীমাবদ্ধতা দেওয়া আছে সেই সীমাবদ্ধতার কারণে আপনি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন না এদের প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে তারা এতটুকু বিশ্বাস করবে আপনি বলে দিন আমার রবের পক্ষ থেকে একটা ওয়ার্ডার হচ্ছে রূপ এতটুকু জানো এর বাইরে আর জানার দরকার নেই এর বাইরের নলেজ তোমাকে যা দেওয়া হয়েছে সেটা খুব কম তোমাকে আমলের কোন সমৃদ্ধি নেই এটি আমাদের জন্য খাসার আমাদের জন্য লোকসান পণ্ডশ্রম আজকে দেখেন সাহবাই কেলামের যুগে ছাত্রের বেশি আর একটু বড় ঠিক কিনা অনেক সময় ব্যাক অভিভাবক নিয়ে যেতে হয় ছাত্র এটা উঠে নিতে পারে না এত ওজন যখন এল বেশি হয়ে গিয়েছে তখন আমলটা একেবারে কি হয়ে গিয়েছে কম হয়ে গিয়েছে আমলটা একেবারে কমে গিয়েছে যখন এল ঠিক মতো ছিল তখন আমলও কি হয়েছে ঠিক মতো ছিল আমার বন্ধুগণ এল যদি আমলের সাথে সম্পৃক্ত না হয় তাহলে এই এলটা আমাদের পরিশ্রম হয়ে যাবে কিন্তু সেটা আল্লাহর সাথে তেজারাতের ক্ষেত্রে বড় লোকসান বড় ক্ষতি এমন এল বেশি এমন জ্ঞান অনেক বেশি এবং এগুলো নিয়েই চর্চা করা হচ্ছে আসেন বেদাতের জ্ঞান বেধাতিদের আপনি দেখতে পাবেন বেধাহীদের যখন বক্তব্য আলোচনা শুনবেন আপনি মনে করবেন যে মাশাল এত বড় জ্ঞানী এত বড় আলেম কর্তিকে আসবে বেধাতের জ্ঞান কিন্তু এই মেধাতি ব্যক্তির জ্ঞান হচ্ছে এমন যে বিশাল উনি সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে সমুদ্রে যে পানি আছে এই পানি কি পানি বলবেন না অন্য কিছু বলবেন কি বলবেন এটাকে পানি না যাবে কি কি না যাবে দিয়ে কিনা পানি যদি আপনার কাছে থেকে যায় আপনার এর মাধ্যমে পিপাসা কোনদিন মিলবে না পানি আছে ঠিকই আছে এই বরপণ করে দিয়েছে এর মাধ্যমে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজকে আপনি এমন আইন যখন অর্জন করবেন তাহলে আপনি দেখবেন যে আমলের পরিবর্তন হচ্ছে না বরং আমল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমল কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আইন আমাদের মধ্যে চর্চা করা হচ্ছে বন্ধুগণ সবচেয়ে বড় প্রথম যে পুঁজি আমলকে সমৃদ্ধ করার জন্য সমৃদ্ধ করার জন্য ইমানকে সমৃদ্ধ করার জন্য এবং আল্লাহব্বুল আলমীদের নৈপুট্য লাভ করার জন্য মূলত প্রথম যে পুঁজি সেটা হচ্ছে এল সর্বপ্রথম পুঁজি হচ্ছে কি এল এল না থাকলে এটা সম্ভব না এল না থাকলে এই পরিবর্তন আসবে না কোনদিন আপনার আমাদের মধ্যে পরিবর্তন আসবে না থাকলে অথচ সেই এলটার মধ্যেই মূলত আপনারা যদি ঢুকে যায় সেই এলটের মধ্যে যদি আপনার পণ্ড হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি মনে করেন আপনার আমল সমৃদ্ধ হবে শুদ্ধ হবে তা অর্জন করতে পারবেন কোনটাই সম্ভব না কোনটাই সম্ভব ফলে বন্ধুগণ এলমের প্রকৃত উৎসের মধ্যেই এখন আসল কি ডুবে গিয়েছে আর মানে জাল ঢুকে গিয়েছে এলমের মধ্যেই সমস্যা ঢুকে গিয়েছে কোরআন এবং হাদিসের এলম অর্জন করার কথা ছিল আমাদেরকে কোরআন এবং হাদিসের এলমের দিকে আহ্বান করার কথা ছিল এখন সকল প্রকার এলমি দেওয়া হচ্ছে শুধু কোরআন হাদিসের এল ছাড়া দেখি না সকল প্রকার এলমি দিচ্ছেন যুক্তি দিচ্ছেন মানতে দিচ্ছেন ফলসফা দিচ্ছেন নাহু দিচ্ছেন লোকা দিচ্ছেন সবই দিচ্ছেন কিন্তু এক প্রকারের অ্যান দিচ্ছেন না সেটা হল কোরআন এবং হাদিসের এল যেটা দেওয়া দেওয়া দরকার ছিল আপনি দেখেন না বাংলাদেশের এই শীতকাল জগৎ শীতের মৌসুম আসে তখন গোটা সারাদেশেই মাহফিলের একটা মৌসুম করে দেয় ঠিক কিনা মাহফিলের মাধ্যমে আমাদের ওলামায় ক্রাম আমি আলেমদের প্রতি মানে আপনাদেরকে আলমদেরকে তচ্ছ করার জন্য করছি না বা করার জন্য করছি আমাদের ওলামায় ক্রামের একটা বড় ইনকামের একটা সুযোগ হয় ঠিক কিনা এটাকে স্বীকার করে দিতে হবে করলেই এক ঘন্টা আধা ঘন্টা দেখা যায় যে মাসা আল্লাহ টাকা পেয়ে যান এবং অনেকেই এখন এই সুভাবে মাহবিলের জন্য তারা কন্ট্যাক্ট করে নেন বললেন একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কন্ট্যাক্ট করে নিয়ে তারা মাহবিলের মধ্যে আসেন এবং মাহবিল করে ওয়াজ করে দেন তারা কি অন্য কিছু কি মনে করবেন আপনার তারা দায়ী লাল্লা কিনা না দায়ী কিভাবে হবে সে তো মাত্র আপনি ডেকে এনেছেন সে আপনার মাত্র রু আপনি তাকে দাবাব দিয়ে এনেছেন ঠিক কিনা সে দাবাব দিতে আসি নাই আপনার কাছে আপনি হচ্ছেন দায়ী মূলত আপনি তাকে ডেকে এনেছেন তো আছে কিরা বুড়া উল্টা হয়ে গেছে বুড়া উল্টা হয়ে গেছে আর দায়ী আসেন রাত গ্রাম কনজি আ। আমি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে যাই খুব কম তবে বিভিন্ন জায়গায় কি ঠান্ডা কি কুয়াশা তারপরে থেকে কুয়াশা পড়তেছে ঠান্ডা অনেক বেশি ঠান্ডা তার মধ্যে মানুষগুলো বসে আছে একটা উদ্দেশ্য হচ্ছে মাহবীরের প্রস্তাবের মধ্যে লেখা আছে অশেষ নেই হাসিল করুন মাহবীরের মধ্যে আসছেন হিদায়তের জন্য আসে না আসে সব নিয়ে যাওয়ার জন্য যে ইমাম সাহেব অথবা আলোচক তিনি আপনারা সবাই সবগুলো সুযোগ আছে কিনা সবের কোন সুযোগ আছে ইমাম সাহেবের সবের কোন সুযোগ নেই আমরা মনে করে থাকি যে মনে হয় তিনি সব নিয়ে আসছেন সব নিয়ে আপনি চলে যাচ্ছেন সবাই কষ্ট করে বসে আছেন সবটা বিতরণ করে দেবেন আর চলে যাবেন এটা হলো প্রথম অবজেক্টিভ দ্বিতীয় যে মাহফিল যখন হয় মাহফিল মধ্যে দেখা যায় যে অনেক লোকের আগমন হয় থাকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানগুলো থেকে মাহফিল লোকদের জন্য কিছু কালেকশন করা হয় থাকে কালেকশনটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য ফলে এই মাহফিলের মধ্যে কি এল দেওয়া হচ্ছে কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে আমার দ্বারা নেই কেন এর কারণ হচ্ছে এল দিলেই সংশোধন হতো কিন্তু আমরা এল দিতে পারি না সেখানে আমরা এল দি না আমরা মনে করে থাকি যে আমাদের কথা দিয়েই মূলত লোকদেরকে কোন রকম বসায় রাখতে পারলেই কিছুক্ষণ বসাইতে পারলেই আমার কাজ শেষ বন্ধুগণ এমন যে মাধ্যমে মূলত মানুষের আমলের পরিবর্তন আসবে না যে যেমন মানুষ নিজের আমলকে সমৃদ্ধ করতে পারবে না যে এলমের মাধ্যমে নিজের আমলকে সংশোধন করতে পারবে না সেই এলমের কোন মূল্য নেই যতই অর্জন করে না কেন এই প্রকারের এলমের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে একটা এলম ফেসবুকের এলম এখন বর্তমানে আপনারা তো মনে করছেন যে ফেসবুকে আলেমদের সম্পর্ক রয়েছে এলমের সাথে যদি আলেমদের সম্পর্ক না থাকে তাহলে আপনার এই এলটা মূলত যথাযথ হবে না ঠিক হবে না আলেনদের সাথে সম্পর্কে সম্পৃক্ততার একটা দিক আছে গুরুত্বপূর্ণ দিক আছে আমাদের একদল বন্ধু আলেনদের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এই ফেসবুকের মাধ্যমে ফেসবুকের আলেম তৈরি করার মাধ্যমে দেখা গিয়েছে যে অনেক যুবককে মারাত্মকভাবে মিসগাইড করে ভিন্ন চিন্তা ধারায় নিয়ে চলে যাচ্ছে ঠিক না আচ্ছা আমি আমার নিজেরই উদাহরণ দিচ্ছি যারা আমাকে চট্টগ্রামে নিয়ে গিয়েছিল দাওয়াতি কাজের জন্য প্রথম দাওয়াতের জন্য চট্টগ্রামে যারা নিয়ে গিয়েছিল তারা এখন এই ফেসবুকের আলেমদের মাধ্যমে শেষ পর্যন্ত নতুন দিন নিজেরাই আবিষ্কার করে নিজেদের দিনের মধ্যে নিজেরা প্রবেশ করে গেছে বলেন পেরেছে অন্ত হবার কঠিন অবস্থা আছে তাই এই নির্বার যদি আমল তৈরি না হয় এবং আনন্দের সাথে যদি না থাকে তাহলে আর আমলের মধ্যে যদি পরিবর্তন আসে আমার বন্ধুগণ তাহলে কিন্তু এই এল শক্তিশালী হবে না এই এলমের উপর আপনি তাকে অর্জন করতে পারবেন না প্রথম পয়েন্টের আলোচনা শেষ দ্বিতীয় পয়েন্ট বন্ধুগণ দুই নম্বর যে পয়েন্টটি সিটি হলো শেখুল ইসলাম মহম্মুল্লাহ বলেন আমন যে আমলের মধ্যে যে আমলের মধ্যে নেই যেই আমলের মধ্যে কোনো ইফতেদা নেই অনুসরণ নেই এমন আমল আজকাল এলমের ব্যাপারে যদি আপনি দেখেন কতটা তোমার খ্লাস আছে আল্লাহ তালাই বারো জানেন কিন্তু আমলের ব্যাপারে যখন আসবেন তখন দেখতে পাবেন যে মাশাল আল্লাহ শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট লোকের আমলের মধ্যে কোনটাই লোক দেখানো আমল সবটা আমলের মধ্যেই লোকিত দাঁড়া গিয়েছে আমল্লাহ এখলাস এখলাস নেই আল্লাহর সন্তুষ্টির কোন উদ্দেশ্য নেই প্রত্যেকেই শুধুমাত্র নিজেকে কিভাবে স্টাবলিশ করবেন নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করবেন সেদিকেই প্রত্যেকে দাবি তো হচ্ছে এই আমলের মধ্যে কোন এফলাস নেই আল্লাহের অন্তুষ্টি নেই আমার বন্ধুগণ কোন আমল যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় এই আমলটুকু আল্লাহ তারা কাছে কোন আমল না আপনি যদি আমল করেন না কেন আপনি সারা যদি আমল করলেন কিন্তু সেই আমলের মধ্যে যদি এফলাস না থাকে তাহলে আপনার এই আমলটুকু কি হবে না কোনোভাবেই আল্লাহবুল হবে গুরুত্বপূর্ণ বিষয় ফলে আল্লাহ ইসলাম এর একটা তার সুনানের বর্ণনা করেছেন মধ্যে ইমাম রশির রহমতুল্লাহ রাই আদিষ্টটিকে সমাপ্ত সহী বলেছেন শেখ নাসুদ্দিন আল্লাহ রহমতুল্লাহ রায় সিলসিরার মধ্যে আদিষ্টি সমাপ্ত সহি রসুল্লাহ সাল্লা কেয়া মতো দিন একদম লোককে নিয়ে আসা হবে একদম লোক দুঃখিত হবে কেয়া মতো দিন যাদের আমূহামায়ের যে বিশাল বিশাল পাহাড় রয়েছে ওই পাহাড়ের মতো হয়তো বিশাল আমল নিয়ে আল্লাহ দরবারে কে আমাদের দিন হাসরে ময়দানে উঠবে বড় বড় পাহাড়ের মতো হবে আমল সামান্য আমল নিয়ে উঠবে না অনেক বেশি আমল নিয়ে উঠবে হচ্ছে আপনারা যারা মদিনায় গিয়েছেন মদিনা থেকে তাবুক দেওয়ার পথে ৫০ কিলোমিটার মদিনা থেকে আপনি তাবুকের রোডে যদি বের তাহলে আপনি দেখতে পাবেন এই ৫০ কিলোমিটার থেকে আরম্ভ করে পুরা তাবুক তামুক পাড় জোরদান এই পুরা অঞ্চলটা পাহাড় দিয়ে বর বস্ত বিশাল বিশাল পাহাড় রয়েছে এই আল্লাহ নবী সাল্লাম বলেন একদম লোক আসবে তাদের আমার সুমন হবে তেহামার বিশাল বিশাল পাহাড়ের মতো আমল নিয়ে নেক আমল নিয়ে উঠবে কে দিন আসলে ময়দান উঠবে বন্ধুগণ তাদের এই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু কেয়ামত দিন এই আমল গুলো নিয়ে উঠবে বুঝতে পেরেছেন কিনা এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আমল কিন্তু হয় কে আমাদের দিন তো আমার বন্ধ হবে না কারণ আমল বন্ধ হলে কি কে আমাদের দিন বন্ধ হবে না দুনিয়াতে বন্ধ হবে আমার দুনিয়াতেই শেষ আমলটা বন্ধ হয়ে যাবে দুনিয়াতে দিন আল্লাহ সুবাহা তাদের এই আমল গুলোকে আবার তাদের সামনে উঠাবেন যাতে করে তারা পারে তুমি যে আমল গুলো করেছ তোমার কাজ ছিল কিন্তু তরিকা ঠিক না হওয়ার কারণে সিস্টেম ঠিক না হওয়ার কারণে নবী সাল্লাহাম দেখার পদ্ধতিতে না করার কারণে তোমার আমল গুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়নি এগুলো বাতিল হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন এটা একটা শাস্তি এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবাহ তুলার মতো উড়িয়ে দেবেন এগুলো কোন মূল্য দেবেন না এগুলো আল্লাহ তালা কাছে কোন গ্রহণযোগ্য হবে না অন্যের মধ্যে আল্লাহ বলেছেন অনুযায়ী না হওয়ার কারণে এই আমল গুলোর মধ্যে খ্লাস না থাকার কারণে আল্লাহুল আলমিনের উদ্দেশ্য না থাকার কারণে তাদের এই আমল আমি বিক্ষিপ্ত তোলার মতো উনি দেব এগুলো আল্লাহ তাদের কাছে মূল্য পাবে না এই জন্য আমাদের অনেকেরই আমল আছে কিন্তু প্রিয়া মতন যে আমলগুলো আল্লাহ মূল্য হবে না এই জন্য যেহেতু এগুলো এখ্লাস হয় হয়নি আমলের মধ্যে যদি এখলাস না থাকে এই আমলটাকে কি বলা হয় কে বলতে পারবেন কে বলতে পারবেন এখানে তো নিয়মিত বলার কথা আমলের মধ্যে যদি এখ্লাস না থাকে সেই আমলটুকু হচ্ছে শিল্পী কারণ এখলাসের বিপরীত কাজই হচ্ছে শিল্পী বুঝতে পেরেছেন এখলাসের বিপরীত নেই সেটা শিল্কে আকবর হতে পারে শির্কে আসকর হতে পারে শির্কে খফি হতে পারে অথবা শির দুনা না হতে পারে মানে এমন প্রকারের শিল্প যে শিল্পের মধ্যে মানে যে যে প্রকারের মধ্যে শিল্পের একটা কি রয়েছে অর্থ রয়ে গিয়েছে এমন হতে পারে কিন্তু শির হবে তাই আমার বন্ধুগণ বলছিলাম যদি এই আমল গুলো সাল্লাহ উল্লাম বলছেন যে তাদের আমলগুলোকে আল্লাহ ফুল সে আমাদের দিন কি করবেন সবগুলোকে উড়িয়ে দিবেন বিক্ষিপ্ত তুলার মতো আল্লাহ তারা বলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ উল্লাম বললেন এত বিশাল আমল নিয়ে উঠবে অথচ আমলগুলো হয়ে যাবে সবগুলো উড়িয়ে দিবে যদি আমাদের আমলগুলো উড়িয়ে কি করবে কিছু করার থাকবে সেখানে হ্যাঁ কিছুই নেই কিছুই কারো করার নেই সবাই বললেনা তাদের পরিচয় আমাদের কাছে আমাদেরকে করে দেন যাতে করে তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত না হইস আমরা আমরা জানি না আমরা না জেনে তাদের মধ্যে যাতে অন্তর্ভুক্ত না হই এই জন্য তারা এমন একাম তোমরা যেভাবে সলা তদায় করে থাকো ঠিক সেভাবেই সলা তাদাই করবে তাহলে বোঝা গেল যে তারা সলা তদায় করবে আমাদের মতো সলা তদায় করবে তোমরা রাত্রে একটা অংশ আল্লাহর ইবাদত করো এবার আপনি ভালো করে হিসাব করেন হিসাব করতে পারেন আমার বন্ধুগণ হিসাব করতে পারেন আপনি তো রাত্রের মধ্যে একটা অংশ হিসাব আল্লাহর ইফাজতের জন্য এখনো বের করেন নাই অনেকটা আমার আছে যে রাত্রের একটা অংশ এখনো বের করে নাই তাদের পরিচয় করে দিচ্ছে তোমরা যেভাবে বের করে নিয়েছো আল্লাহর নতুন লাভ করার জন্য এই করছে কিন্তু তাদের আরেকটি বৈশিষ্ট্য হয়ে গিয়েছে ওলা কিন্তু তারা যখন আল্লাহ হাব্দুল্লাহ মিনে নিষিদ্ধ কাজগুলো যখন অভিশারে অত্যন্ত গোপনে খালুয়াতে একা কি যখন আল্লাহ তালা নিষিদ্ধ কাজগুলোর মুখোমুখি হয় তখন আল্লাহ তালার ওই হারাপ কাজগুলোকে তারা নিজেরা করে বসে এগুলোর প্রতি লিপ্ত হয়ে যায় বলেন রিল্লা হিসাব করেন আলে মৌলামা তীর বুজুর্গ মা সাহেফ বড় হুজুর ছোট হুজুল সবাইকে যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে বুঝতে পারবেন যে আসলেই মানুষের সামনে আসলে তো অনেক বড় বুজুর্গ অনেক বড় শেখ ঠিক কিনা অনেক বড় শেখ মাথার মধ্যে পাগড়ি মা শাল্লা অনেক বড় শেখ কিন্তু যখন খালুয়াতের মধ্যে যাবেন যখন একাকিত্বের মধ্যে যাবেন তখন আল্লাহ হয়ে যাবেন আসে কিনা আপনি অভিচল হতে পারেন না মজবুত হতে পারেন কিনা যদি সত্যিকার মজবুত হতে পারেন তাহলে এগুলো তো আপনি সত্যিকার ভাবে টিকে থাকতে পারলেন আপনার আমল পণ্ড হবে না খেয়াল রাখতো খালুয়া বুঝন্ত খালুয়াটা কি একাকৃত হওয়া জালুয়াত বুঝন্ত জালুয়ারটা হচ্ছে লোকদের সাথে একক্রিত হওয়া বুঝতে পেরেছেন খালুয়াতে আর জালুয়াতের মধ্যে আপনার অবস্থান যদি এক হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকার সাথে আপনার আমলটুকু করতে পেরেছেন তাই শেখুল ইসলাম বলেন যে আমলের মধ্যে নেই সেই আমল আল্লাহ তারা কাছে পণ্ড আমল আমরা আসলে কি সেই আমল করতেছি কিনা এরপরে আরেকটি পয়েন্ট আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং যার মধ্যে অনুসরণ নেই যার মধ্যে কি নেই অনুসরণ নেই আমার বন্ধুগণ অনুসরণ হচ্ছে আপনি কি যে আমলটি করতেছেন সেই আমলটা কিভাবে করতেছেন কার পদ্ধতি অনুযায়ী করতেছেন নবী সাল্লাহাম দেখানো পদ্ধতি অনুযায়ী নবী করেছেন যশে জুলুসে ঈদ মিলাদুল নবী নবী কবে করছেন কত সালে করছেন কত সালে করছেন এখন এই মুবারক জানাচ্ছে ंड मिलान शुनेबारक ईद कय पर आविष्कार कर पद्धति अनुजाई अपनी আপনার এই বাদত আপনার আমলটুকু করতেছেন যদি আপনি আপনার এই আমলটুকু আপনার এই বাদতটুকু দেখানো যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী না করে থাকেন তাহলে আপনার এই আমল কন্ধশ্রম যতই আমল করেন না এগুলো ওই তেহার বিশাল বিশাল পাহাড় হবে ওই পাহাড়টি আমাদের দিন আপনার সামনে চুন্ন বিচ্ছিন্ন করে আল্লাহবুল আলমিন বিক্ষিপ্ত তোমার মতো আল্লাহ সুহানা উড়িয়ে দিবেন বুঝতে পেরেছেন কিরা। dikitu khalamatu ridide bundugon ebru allahubalamin ei amaler allahubalamin ko dor kanne ei doner buzurgir allah taala ko dor kanne apnar amolern jonne allah taala ki mukabbi the eta mone kortesen jena jena allah rabul alamin amader amolern jonne amar bondhugon mukabbi kinon amra je amon kore taki amra nijeder najater jonne nijeder akhirater jonne আমরা আমল গুলো করে থাকি আল্লাহ রাবুল্লা আলমিন কোনো প্রয়োজন নেই যে আমাদের আমল গুলো আল্লাহ তালার অবাব আছে আল্লাহ রাবুল্লা আলমিনকে দিয়ে এগুলো দিয়ে আমরা পূরণ করে দিচ্ছি নাজুল্লাহ এই জন্য আমলের অনেক বিষয় হচ্ছে দুটি এখলাস এবং একদা আপনি আমাদের মধ্যে হ্রাস থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমলটুকু হতে হবে আমাদের মধ্যে কোনোভাবেই রোগ দেখানো রৌকিকতা শিল্পী কোনো বিষয়ে থাকতে পারবে না যদি থাকে তাহলেই আমল আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে অনুসরণ থাকতে হবে আপনি কার অনুসরণ করে এটা করতেছেন আন্দাজে করতেছেন অনেককে দেখা যায় যে হ্যাঁ আমাদের বিশ্বভুজুরের অনুসরণ করে করতেছেন কার অভিসরণ করতেছে না একটু দায়ের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবী সাল্লাহ্লামের একদা করতে হবে একটুদা করতে হবে আপনাকে এমন ব্যক্তির যারা একদা একদায়ের মধ্যে কোন ভুল নেই আপনি একজন ইমামের পিছনে নামাজ পড়লেন আপনি নিজেই জানেন যে ইমাম সাহেব নামাজের মাস্টার মাসাহ জানে না কেরাত শুদ্ধ নেয় এরকম ইমামের আপনি ইমামতি করে নামাজ আদায় করবেন কিনা আপনি কারণ আপনি জানেন এর একতে শুদ্ধ নয় এর পিছনে একতেতা করলে শুদ্ধ হবে না তাই আপনি একতেতা করবেন এমন ব্যক্তির পিছনে যার কেরাত কি আছে শুদ্ধ আছে নামাজের মাস্টর মাসায় সম্পর্কে জানে এমন ব্যক্তির সাথে আমার বন্ধুগণ একতে এর জন্য তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে উত্তম একদায়ের একমাত্র যাকে অনুসরণ আপনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সুতরাং আল্লাহ রসুল সাল্লাহামকে বাদ দিয়ে আমাদের একতেদায় শুদ্ধ হবে কিনা এখন রসুল সাল্লা বাদ দিয়েই আমরা অনেক বুজুর্গরা যাবে। এই বুজুর্গদের দিয়ে যথেষ্ট হবে না কারণ হলো কি এটা আপনাদের জানতে হবে কারণ হচ্ছে আমরা যারা আছি আমরা ওহির মাধ্যমে কোনো সিদ্ধান্ত দিতে পারি না ওহি আমাদের কাছে না সুতরাং ভুল আমাদের জন্য অপরিহার্য ভুল হয়ে যেতে পারে মাধ্যমে নবীন সিদ্ধান্ত দিতেন নবীন হেদায়ত নিতেন কিসের মাধ্যমে অহির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ মাধ্যমে হৃদায় দিতেন নবী সাল্লামের হেদায়তের মধ্যে ভুল ঢুকে যাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা আর আমাদের হৃদায়তের মধ্যে মূল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সম্ভাবনা রয়ে গিয়েছে ফলে এই জন্য এখানে একতে দা যখন আপনি সীমাবদ্ধ করবেন অমুক অমুকের মধ্যে তখন এটা সংকীর্ণ হয়ে যাবে এটা সংকীর্ণ হয়ে যাবে কিন্তু নবিসের মধ্যে যখন আপনি একটু আসবেন তখন আপনার এই একতে দাটুকু মূলত পরিপূর্ণ একতে দা হবে যেখানে ভুলের কোন সম্ভাবনা থাকবে না তাই আমাদের আমল বন্ধুগণ বন্ধ হয়ে যাবে যদি এই দুটি কাজ না থাকে আসুন তিন নম্বর পয়েন্ট আলোচনা করেই সময় শেষ হয়ে গিয়েছে মনে হয় আর নম্বর পয়েন্ট আলোচনা করছি তিন নম্বর পয়েন্ট হল বন্ধুগণ অনেক মান সম্পদিন হু এখান থেকে খরচ করা হয় না সম্পদ থেকে ব্যয় করা হয় না আমার বন্ধুগণ আপনাদের একটা সুনত আল্লাহ তালাত বলে দিই সেটা এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাবুল সুনাত হচ্ছেন আল্লাহ দিয়েছেন এই সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত খরচ করবে না ঠিকই না আপনার পকেটের মধ্যে যদি পাঁচ লক্ষ টাকা থাকে আর এই পাঁচ লক্ষ টাকা পকেটের মধ্যে রেখে যদি আপনি পুরা এই গালিপুর শহরের মধ্যে ঘুরেন আপনার খুদা দূর হবে কিনা আপনার কষ্ট দূর হবে কিনা আপনি খরচ করবেন তখনই মাত্র সম্পদ আপনাকে ফায়দা দিবে অন্যথায় ফায়দা দিবে না বুঝতে পেরেছেন এই সম্পদ খরচ করার বিধান আল্লাহ তারা দিয়েছেন দুঃখের বিষয় হচ্ছে এই আমরা অনেকেই সম্পদের মাধ্যমে নিজেও উপকৃত হই না অন্য কেউ সম্পদের মাধ্যমে উপকৃত হতে দেই না আমি নিজে সম্পদ খরচ করি না কিপন কি না অন্য কেউ সম্পদের মাধ্যমে তিনি মনে করেন যে এই সম্পদ জমা করলেই ভালো কিন্তু আল্লাহ রহবুল আলমিন কোরআনের মধ্যে তাকে ঘৃণা করেছেন আল্লাহ রহমুল আলমিন করেন্লাহ একসাথ করে আর হিসাব করছে সব সময় ম্যানেজার সাহেব আমার ব্যালেন্স কত বলে দেন তো ব্যালেন্স দিয়ে করবেন কি সম্পদ যে জমা করতেছে জমা আপনার কি লাভ হচ্ছে এই সম্পদ আপনার কোনো কাজে আসলো কোনো কাজে আসলো ব্যাংকের মধ্যে সম্পদ গুলো সব জমা করে রেখে দিচ্ছেন আমার বন্ধুগণ দুনিয়ার মানুষ এই বিষয়টি বুঝে নেয় সংকদের মূলত মানহাই হচ্ছে সম্পদ খরচ করবে খরচ করলে নিজেও উপকৃত হবে অন্যরাও এর মাধ্যমে কেউ উপকৃত হবে আর সম্পদকে যত জমা করবেন তত আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন অন্যও ক্ষতিগ্রস্ত হলো। আর তাই নিজেদের প্রয়োজনে সম্পদ খরচ করতেন আর অন্যদের প্রয়োজনে সম্পদ ব্যয় করে দিতেন আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতেন সম্পদের মাধ্যমে নিজে উপকৃত হয়েছে অন্যরাও উপকৃত হয়েছে কিন্তু ব্যাংকগুলো যখন আসলো তখন আপনারা টাকা আমার টাকা ব্যাংকের মধ্যে নিয়ে সবগুলো একসাথ করে রেখে দিয়েছে এখন আপনি শুধুমাত্র টাকা জমা করতেছেন আপনি নিজেও খান না আপনি অন্য কেউ খেতে না কিছু আমি দেখি না কিন্তু এই সম্পদ আপনি কি কোনোভাবেই এটা এই জগৎ থেকে এই দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবন পর্যন্ত নিয়ে যেতে পারবেন সম্ভব এই পৃথিবীর মধ্যে এক সময় আপনারা জানেন তিনি কি সম্পদ গুলো নিয়ে যেতে পারছিলেন মৃত্যুর সময় যখন নিয়ে যাওয়া হচ্ছিল তার পাঁচজন লোক খাটিয়া করে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি লাশ একটা টাকাও না একটা দিন না একটা দীর্ঘামোনা একটা আমার করে কোন লাভ হবে কারো সম্ভব নয় আমার বন্ধুগান প্রচুর সম্পদ কিন্তু এখান থেকে খরচ করা হয় না এই সম্পদের মূল্য আল্লাহ রাবুল আলমের কাছে নেই আপনি খরচ করতে পারলেন তো সেটা যদি আপনার সন্তানের জন্য খরচ করেন আপনার স্ত্রীর জন্য খরচ করেন তাহলে আল্লাহ আল্লাহর রাস্তায় খরচের জন্য যে সব রয়েছে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা দিয়ে দেখতে পেরেছেন সেটা খরচ করতে হবে আপনাকে কিন্তু আপনি খরচ না করে আপনি যদি খরচ না করে থাকেন তাহলে কোনো লাভ নেই তাহলে কি নেই কোনো লাভ নেই এই আমার বন্ধুগণ এই সম্পদ থেকে আমাদেরকে খরচ করতে হবে সম্পদ আমাদেরকে খরচ করতে হবে আমরা মনে করেছি যে মনে হয় আল্লাহ রাবুল আলমিনের অভাব আছে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে দান করতে করতেছেন না আমরা ভুল বুঝ নিয়েছি আমরা আল্লাহ তারা আমাদের জন্য যাতে আমরা খরচ করি খরচ করলে আমি নিজে উপকৃত হব আমার পরিবার উপকৃত হবে আমার আত্মীয় সুযোগ হবে আমার সমাজ হবে না খরচ করলে এরা বুঝেছি মানে আমার সম্পদ কমে যাবে আমার সম্পদ কি খরচের মাধ্যমে কমবে কিনা আপনারা কি মনে করেন হ্যাঁ কমবে সুভান আল্লাহুল শহীদ মুসলিমের হাদিসের মধ্যে এসেছেন তিনটি জিনিস কসম করে আল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন আল্লাহর নামে কসম করে ইসলাম কসম করে বলার দরকার নেই তারপরেও কসম করে আল্লাহ বলেছেন যে দান আল্লাহ রাস্তায় যদি কেউ করে থাকে এই দানের মাধ্যমে কারো সম্পদ কমে না কারো সম্পদ কমবে না কোনদিন কমবে না এই জন্য জাকাত জাকার শব্দ অর্থ কি কেউ বলতে পারবেন মাশাল্লাহ এখান তো আলম বা জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি আপনি খরচ করলেন তাকে বৃদ্ধি বলেন কিভাবে ডাকতি বললেন স্বাভাবিক নাম দিয়েছেন জাকাতের জন্য জাকাত যখন আপনি তখন আপনার সম্পদের বৃদ্ধি হবে সম্পদের মধ্যে ঘাটতি হবে না সম্পদ না মূল কাজ অথচ আমরা জাকাত দেই না অনেকে মনে করেন যে যা গাঁদ দিলে আমার মনে হচ্ছে যেন সম্পদের মধ্যে ঘাটতি হয়ে যাবে আসল ভুল কাজ ঠিক না এই সম্পদ যখন আমাদের কাছে আসবে আমরা সম্পদকে কি করব ব্যয় করব সম্পদকে যদি ব্যয় না করে থাকি এই সম্পদটুকু কেয়ামতের দিন আমাদের নিজেদের কোনো কাজে আসবে না শুধু কাজে আসবে না যে তা নয় এটা যে পণ্ড হবে এটা নষ্ট হয়ে গেল তা নয় বরং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহবুল আলমিন তাকে এই সম্পদ দিয়ে শাস্তি দেবেন আল্লাহ এগুলো আজকে তোমার সামনে উপস্থিত হয়েছে এগুলো তোমার জন্য শাস্তি হিসেবে তোমার সামনে উপস্থিত হয়েছে শাস্তি হিসেবে তোমার সামনে তাহলে সম্পদ কেন আমরা এই সম্পদের অট্টালিকা তৈরি করছি সম্পদের তালিকা তৈরি করছি আমার মন্তব্য আশেরাতের জন্য আমরা সম্পদ ব্যয় করছি না কেন আজকে আপনি দেখতে পাবেন মুসলিমদেরকে দেখেন ভালো করে খেয়াল করেন মসজিদগুলো গুলো এগুলো নির্মাণ করা হয় ভিক্ষাবৃত্তির মাধ্যমে ঠিক কিনা অথচ মুসলমানদের কাছে টাকা পয়সা নেই ব্যাপারটা এমন কিনা মুসলমানদের কাছে টাকা পয়সা আছে মুসলমানদের কাছে অর্থ সম্পদ হয়েছে মুসলমানরা অর্থ সম্পদের মালিক অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও দীক্ষাবৃত্তি কেন করতে হয় মসজিদ নির্মাণের জন্য এর কারণ একটাই সেটা হল এই আল্লাহ রাস্তায় এনফাকের যে অনুভূতি আল্লাহ রাস্তায় এনফাক করার যেই দায়িত্ববোধ মুসলমানদের মধ্যে থাকার কথা ছিল সেই দায়িত্ববোধ মুসলমানদের মধ্যে না থাকার কারণে মুসলমানরা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের এই সম্পদ তারা মনে করেছে যে এই সম্পদ ব্যয় না করলেই লাভ হবে কিন্তু না আল্লাহ রব্বুল আলমিনের সাথে তেজারত করতে হলে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে চাইছেন আল্লাহ তারা পুরানের মধ্যে বলেন তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ রব্বুল আলমিনকে করজে হাসানা দিবে উত্তম করজ দিবে আল্লাহ তালাকে উত্তম করজ দিবে কে আছে তোমাদের মধ্যে দেখছেন আল্লাহ রব্বুল আলমিন করজ চাচ্ছেন করজ কারা চায় ঋণ কারা চায় যা অভাব আছে আল্লাহ রব্বুল আলমিনকে অভাব আছে কিনা অভাব নাই কিন্তু আপনি যে অভাবী আপনি যে আল্লাহর দেয়া সম্পদকে আপনি কুক্ষিগত করে একত্রিত করে সঞ্চিত করে আপনি রেখে দিয়েছেন এই আপনার কাছ থেকে আল্লাহ রের করার জন্য আল্লাহ তারা বলছেন শুনো তোমার কাছে ফ্রি চাচ্ছি না তোমার কাছে দান চাচ্ছি না তোমার কাছে কর্জ চাচ্ছি তুমি কর্জ দাও তুমি এটা ফিরে পাবে তোমাকে ফেরত দেওয়া হবে তোমাকে ফেরত দেওয়া আল্লাহ রাব্বুল আলমিন সেটা ফেরত দিয়ে দিবে যা তোমরা আল্লাহ তুমি সেই পাইলেই খুব যা আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে তখন দেখা যায় যে না দাম পকেট থেকে বের হয় না টাকা একবার হাত পকেটের দিকে যায় আবার উপরে আসে একবার পকেটের দিকে ঢুকে আবার উপরে আসে কারণ কি কারণ হচ্ছে ওই অন্তরের মধ্যে আমাদের একটা মোহ রয়ে গিয়েছে বুঝতে পেরেছেন এই মোহটা এত বেশি হয়ে গিয়েছে দুনিয়ার প্রতি এই মোহটা এত বেশি হয়ে গিয়েছে দুনিয়ার প্রতি এটা আমাকে আমার সম্পদ সহ সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে যেমনিভাবে কারণকে নিয়ে গিয়েছে কারুনকে নিয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে আমাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে ফলে আমাদের খেয়াল রাখতে হবে এটা হলো তিন নম্বর পয়েন্ট বন্ধুবান্ধব সে এখন ইসলাম খাইব মহমদুল্লাহ দশটি পয়েন্টে আলোচনা করেছেন আমরা আজকে এই তিনটি পয়েন্টে আপনাদের সাথে কথা বলছি একটি হচ্ছে আইল যেহুদা আইন মর্জন করে কোনো লাভ নেই অপ্রয়োজনীয় আইন মর্জন করে লাভ নেই যে এলমে আমাদের আমলের পরিবর্তন আসছে না সে কোনো দরকার নেই অনেকে প্রশ্ন করেন একেবারে এই মেহুদার প্রশ্ন অনেকে আপনি দেখতে পাবেন যে ট্রেনের মধ্যে দেখি বাসের মধ্যে দেখি এমনকি প্লেনের মধ্যে দেখি বিশেষ করে ইউরোপিয়ানদেরকে দেখা যায় ছোট্ট একটা মনে করেন ছুটি বই গল্পের বই নিয়ে বসে বসতে মানে পড়তেছে পড়তেছে মনে হয় কি মজগুর কি ব্যস্ত এমন গল্প যে গল্প যারা তারও দরকার নেই তার বাবেরও দরকার নেই তার দাদারও দরকার নেই কোনো দরকার নেই এর মাধ্যমে তার আমলের কোনো পরিবর্তন হবে না আমলের কোন বীর্তি হবে না আমল কিছুই হবে না এই এলমের কোন দরকার আছে এই জ্ঞানের কোন দরকার এই নিজেকে ধ্বংস করে দিচ্ছে ঠিক আমাদেরকে আমরা দেখতে পাই যে তারা এমন এল নিয়ে ব্যস্ত মাশাল বেদাতি এল যে বিষয়ে মাস্টারা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই কোনো দরকার নেই যেমনিভাবে খ্রিস্টানরা এক সময় তারা মুনা যারা করত ঈসা আলী ইসলাতামের দেখানা পাক কি না পাক এগুলো নিয়ে মুনা দাঁড়া করত এখন আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে অপ্রয়োজনীয় এই ধরনের নিয়ে নিজেদেরকে ব্যস্ত করে নিজেদের সময় মূল্যবান সময়টুকু নষ্ট করে দিচ্ছে কারণ শৈতান তো চাইবে এটাই শয়তান চাইবে এটাই বুঝতে পেরেছেন কিরা। শয়তান পুরাণ পেলাভাবার জন্য আপনাকে সহযোগিতা না করে বলবে আসো পড়ি শয়তানের কাজটা কি অনেকে মোটর সাইফুল ভাই পত্রিকা পড়লে অনেক জ্ঞান হয় আমি এ কথা স্বীকার করছি না যে জ্ঞান হয় না কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ জ্ঞান এর চেয়েও বড় জ্ঞান এর চেয়েও আজীব জ্ঞান এর চেয়েও মুস্তাব জ্ঞান আপনার জন্য দরকার ছিল মুস্তাব এর দরকার ছিল সেটা আপনি অর্জন করেন নাই সেটা আপনার দরকার আল্লাহর হক সম্পর্কে আমি জানি না রাসুলের হক সম্পর্কে জানি না ইসলামের হুক সম্পর্কে আমাদের আমি সময় নষ্ট করতেছি এতে আমার আল্লাহ রেখে ব্যবসা করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি হয়ে যাচ্ছে বড় ধরনের ঘাটতি হয়ে যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আলোচনা করেছি সেটা হচ্ছে বন্ধুগণ আমল আমনের জন্য মৌলিক বিষয় হচ্ছে দুটি আমলের মধ্যে যতক্ষণ পর্যন্ত খ্লাশ না থাকবে যতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে অনুসরণ না থাকবে আর এই আমলের আপনার তখনই তৈরি হবে যখন আপনি সত্যিকার আমল নবী সাল্লাহ ইসলামের দেখারও তরিতা অনুযায়ী করতে পারবেন নবী সাল্লাহ ইসলামের তরিতা অনুযায়ী অন্য তরিকার মধ্যে আসবে না মানে যদি সারা রাত জেগে নফল ইবাদত করেন আর সেখানে যদি আল্লাহ রসুল সালিস না থাকে তাহলে এই আমলটুকু নফল ইবাদত হিসেবে কেয়ামতের দিন নেক আমলের মধ্যে পাওয়া যাবে না। কোনো লাভ নেই কোনো লাভ নেই প্রেমত দিন পাবেন না তিন নম্বরের যে পয়েন্টটি সেটা হলে বন্ধুগণ এবং আমলের উপর সবচেয়ে বড় যে পুজি মানুষের আল্লাহর রাস্তায় সেই পুঁজিটুকু হচ্ছে মানুষের সম্পদ সম্পদকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবনের সে গুরুত্বপূর্ণ বেশি না কম আপনারা বলেন তো কে বলতে পারবে জীবনের কিভাবে আমরা বুঝতে পারলাম কে বলতে পারবে একজন বলেছেন প্রত্যেকটি আয়তের মধ্যে সম্পদের কথা আল্লাহ রাবুল আলমিন সে আগে উল্লেখ করেছেন তার সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় অন্যথায় দাবাত ইল কাজ বন্ধ হয়ে যাবে दिन बंद दिन सकल चर्चा बंद हो जापर गुरुत अपरिसीम रहा सबसे रास्त समस्त सम्पद मिलिए मत समस्त सम्पद आपनी एक का शुदुम्र সব তাই মিলিয়ে দিতে পারবেন সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যদি আপনি বেরিয়ে যান আপনার সমস্ত সম্পদ দেওয়া যায় জীবন দেওয়া যায় তাই এই সম্পদ আমাদেরকে ব্যয় করতে হবে সম্পদ ধরে রাখেন না ব্যাংক ব্যালেন্সের আপনার অত প্রয়োজন নেই আগামীকাল যদি আপনার মৃত্যু এসে হাজির হয় আর মৃত্যুর ঘিরে তাকে বলেন একটু থামেন একটু থামেন আমি তো দান করার কথা ছিল সেটা করতে পারি নাই মৃত্যুর ছেড়ে দিবে দেবে তখন আপনি হয়তো বলবেন একটু আমাকে একটু অবকাশ দেন কিন্তু সেই অবকাশটুকু পাবেন না এই জন্য সম্পদ কিন্তু আমাদের তখনই সত্যিকার ভাবে সম্পত্তি কাজে রাখবে যদি সেটাকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি বন্ধুগণ আসুন আমরা এই তিনটি পয়েন্টে মূলত নিজেদের আল্লাহ করতেছি ব্যবসা করতেছি আলমিন আগাতে বলেছেন যদি এইভাবে আগাতে পারি তাহলে আমাদের ব্যবসা মূলত এখানে ফলপ্রসূ হবে আমাদের ব্যবসাটুকু আল্লাহ তার সাথে যথার্থ হবে আমরা এই ব্যবসায় সত্যিকার সফল কাম হতে পারব সফলতা লাভ করতে পারবো আর যদি যেভাবে ব্যবসা করতে বলেছেন সেভাবে ব্যবসা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের কেউ এর মাধ্যমে উপকৃত হতে পারবে না আল্লাহ সুবাহ তার আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তফিক দান করুন